السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله واصحابه أجمعين و بعد شمعان درشق بندو أمره الله سنوك ورسلام امام ابو جفر طحب رحمة الله رجل بيان اعتقاد أهل السنة والجماع أهل السنة والجماع ترعاق دار بانونا اغران توتير نيه اغران توتير اكتير عمشتيني نوبي رسول دير نيدرشان شمع الله سنوك ورس প্রেরিত হন সে কথা বলেছেন তিনি বলেছেন ওয়ান্মান আব্দুল মুস্তফা ওয়ান মুজতবা ও রাসুল উল মোরতদা মোহাম্মদ সাল্লা আল্লাহর বান্দা যাকে আল্লাহ পছন্দ করেছেন এবং যাকে আল্লাহ চয়ন করেছেন মনোনয়ন করেছেন এবং যার সম্পর্কে আল্লাহ এমন এক রাসুল যাকে আল্লাহ সন্তোষ যার উপর আল্লা তালা সন্তুষ্ট ছিলেন এটা আমাদের ইমাম বর্ণনা করেছেন আমরা তা এই বর্ণনাটা বিস্তারিত করতে গিয়ে আলোচনা করতে গিয়ে আমরা উল্লেখ করেছি যে নবী তারা যে সত্য এই নিদর্শন অনেক নবীকে আল্লাহ কোনো না কোনদর্শন দিয়েছেন যা দেখে তার কবম্লোকরা ইমানে এনেছে আমাদের নবী মোহাম্মদ সাল্লাম সবচেয়ে বেশি নিদর্শন প্রাপ্ত হয়েছিলেন তোর কিছু নিদর্শনের কথা আমরা বলেছি যা তার নবুয় এবং ইসারকে প্রমাণ করে তোর এক নম্বর হচ্ছে যে পূর্ববর্তী কিতাব সমূহে তার কথা উল্লেখ থাকা দুই নম্বর হচ্ছে যে তার নবুয় এবং রিসারতের প্রাপ্তির পূর্ব মুহূর্তে এমন কিছু ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো আমাদের নবুয়ত এবং রিসারতের পূর্বাভাস বলে বিবেচিত হয় এবং সেগুলি তাঁর নবুয়তের প্রমাণ হিসেবে বিবেচনা করা হয় তৃতীয় হচ্ছে আমাদের নবীর এমন কিছু নিদর্শন ছিল যে নিদর্শনগুলো এমন কিছু নিদর্শন যা খবর অর্থাৎ সংবাদ কেন্দ্রের নিদর্শন ছিল যে নিদর্শনগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে সেগুলো হচ্ছে যে তিনি পূর্বের জাতিগুলোর খবর দিয়েছেন এবং তখনকার সময় এমন কিছু সংবাদ দিয়েছেন এবং ভবিষ্যতের সংবাদ দিয়েছেন এই তিনটি সংবাদ যাবতীয় সংবাদ যা দিয়েছেন তিনি তার যে সমস্ত খবর দিয়েছেন সবগুলো সত্য বলে প্রমাণিত হয়েছে আর সত্য কোনো মানুষের কোনো সত্যার সত্য প্রমাণিত হওয়া এর অর্থ হচ্ছে তিনি এই সব দিক থেকে সত্য প্রমাণিত হয়ে অর্থ হচ্ছে তিনি স্রষ্টার পক্ষ থেকে প্রেরিত পুরুষ স্রষ্টা তাকে রব আলী তাকে সব দিক থেকে সহায়তা করছেন এই তিনি সত্য জিনিসটা তাদের কাছে সরবরাহ করতে পেরেছেন চতুর্থ যে জিনিসটা আমরা আলোচনা করেছিলাম গত পর্বে সেটা হচ্ছে যে যে এমন অনেকগুলি প্রমাণ রয়েছে যেগুলি যেগুলি রসুল্লাহামের হাত দিয়ে সংগঠিত হয়েছে যেগুলি প্রমাণ করে যে রসুল্লাহাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন তোর মধ্যে আমরা বলেছি বিশেষ করে আকাশে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যাওয়া खबर बेड़े जावा पानी बेड़े जावा रसुल हाथ दिए पानी बेर हवा गाच गास के निर्देशना दिए रसुल से गा इसे रसुल रसुल के रसुलर सामने दाड़े गए रसुल प्रयोजन पूरण चले गेसा यार क्ष दिए से ढाकनार का दिए पहाार्ज दिए जिसगुलू प्रमाण करसल्लाम्ला पक्ष के प्रेरित रसुलट धाराता उदाहरण रसुल्लामान घटे घटनागुलसूल निर्देशन घटे घटे से प्रमाण कर पक्ष रसुल रसुलर समय अनेक समय रसुल खबर खेतें खबर तस्बीप आठ करते आल्ला तलार खबर तस्बी पे आठ कर प्रमाण करते आल्ला पक्ष এ আল্লাহর পক্ষ থেকে নবী আল্লাহর পক্ষ থেকে প্রেরিত পুরুষ এবং রসুল কখনো কখনো দেখা গেছে রসুল আল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন যে কোনো কোন প্রাণী কথা বলেছে এবং রসুল বলেছেন যে আমি ইমান আনি যে এটা আল্লাহ তালা কথা বলিয়েছেন যে আল্লাহ তা যে আল্লাহর আহ্বক করে ইমান আমি ইমান আনি সেই আল্লাহর উপরে অর্থাৎ প্রাণী কথা বলা প্রাণী কথা বলে যখন এক গাভীর উপরে কোনো ব্যক্তি সওয়ার হলো গাভি বলে যে আমাকে এই জন্য তো এই জন্য সৃষ্টি করা হয়নি তখন সেটা প্রমাণ করলো যে এই সময় শুধু হয়েছিল রসুলোর যুগে যেটা প্রমাণ করে যে এটা রসুল্লাহামের মরজিজা রসুলের একটি নিদর্শন ছিল নব্বতের আরেকটি নিদর্শন আমরা উল্লেখ করতে পারি যেখানে ইমিন আবদুল্লাহ বর্ণনা করেন তিনি বলেন ইন ইমর আনসার কল আতে রসুল্লাহ সাল্লাম এক মহিলা বললেন ইয় রসুল্লাহ আপনার জন্য কি আমি এমন কিছু বানিয়ে দেব যে জিনিসটার উপর বসে আপনি খোদ দিবেন এর আগে রসুল্লাহাম একটি গাছের গুড়িতে বসে খুদ বা দিতেন আনসারের মহিলা বলেন আমার একটি একটি গোলাম আছে একটি দাস আছে যে দাস সুতারের কাজ করে সে কাঠের কাজ করে সে আপনার জন্য কিছু বানাইতে পারবে কওয়ালা ইনসি এটা রসুল যদি তুমি দিতে যদি তুমি চাও তাহলে করে দাও কওয়ালা আমি ওই মহিলা তার জন্য মেম্বর বানিয়ে তার আসলো ফলা জুমার দিনে সেটা স্থাপন করা হলিউর উঠলেন সাকু তখন ওই গাছের গুড়ি খেজুর গাছের খেজুর গাছটি মরা খেজুর গাছি যেখানে দাঁড়িয়ে খোদ বাদের আগে সেটা এমন জোরে চিৎকার করে কান্না আরম্ভ করতে লাগলো অন্য কোনো কোন নার্সে না ১০ মাসের উষ্ঠির মতো কান্না করতে আরম্ভ করছে সেই গাছটি এমনভাবে কাছে রসল্লা সাহাবি বললেন যে হাত্তা কাদ আত্মান যে গাছ যেন এমন কান্না যে কান্নায় ফেটে পড়বে এরকম অবস্থা ফানাজ আল্লাহ নবীলাম রসুল্লাহাম নামলেন হাত্তাহ আহাদহা রসুল সিটাকে ধরলেন ফদম্মা ইলেই নিজের কাছে মিলালেন ফ জাত ইন্নু আনী ছোট বাচ্চা যেভাবে কান্না বন্ধ করলে কাঁদতে থাকে সেরকম কান্না সে সেই গাছ কাঁদতেছিল কাঁদছিল হাত্তা ইস্তা খারা শেষ কিন্তু ঠান্ডা হল বাকাত আলাহা কান আত্মিনের দিকির সাহাবি বলেন যে রসুল্লাহ সাল্লা তার উপরে দাঁড়িয়ে যে জিকির করতেন কোরআন এবং আয়াত তেল করতেন হাদিস তেল করতেন সেই জন্য রসুল্লাহ সাল্লামের সেটা না শোনার কারণে সে কান্নাকাটি আরম্ভ করে দিয়েছে রসুল্লাহলামের এই ঘটনাকে বলা হয় হানিউল জেজা হানিউল জেজা অর্থাৎ সে গাছের গুড়ির কান্না গাছের গুঁড়ির কান্না এবং এগুলি হচ্ছে এমন মুস্তাফিদ এমন মুতা বর্ণনা যেগুলিকে অস্বীকারের ভালোবাসায় এ গাছ পর্যন্ত কন্দন করেছে এই যে গাছের কন্দন করা এটা কিন্তু একটা প্রমাণ যেরো সোল্লা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসকুল ছিলেন যেটা একটি মরজিতা ছিল তখনকার সময়ের কারণ এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ বিশেষ কোন নিদর্শন না হলে এরকম মরা গাছে কাটি করবে এটা সাধারণত দেখা যায় না আমরা আরেকটি প্রমাণটি রসুল্লা সাল্লামের সময় তখন দোয়া করতেন সাথে সাথে আমরা দেখতে পাই বদর দোয়া করেছেন সাথে সাথে রসুল বের বলেন যে আলহামদুলিল্লাহ তোমাদের দোয়া কবুল হয়েছে কবুল হয়েছে এবং বিজয় লাভ হয়েছে রসুল্লাহলাম এরকম ভাবে আবহাওয়াদের মায়ের জন্য দোয়া করেছেন সেটাও কবুল হয়েছে चो देते दोखा दुआ कबुली यार्लास्म गुगर मत असुस्थ पड़ी सहबी महिला सहबी शर ठीक थके दोन सुस्थ हो जाए रसुल অন্য দোয়া করতে পারি জান্নাত যাওয়ার জন্য দোয়া করতে পারে সেই মহিলা বলেন ঠিক আছে তাহলে জান্নাতের জন্য দোয়া তবে দোয়া করেন যেন আমার শরীর কাপড় যেন কখনো অসুস্থ হয়ে গেল কাপড় কখনো আমি কাফরজনক ফুলে না ফেলি সেই ব্যবস্থা যেন হয় রসুল আসলাম তাই দোয়া করেছেন তাই হয়েছিল এগুলি সবই কিন্তু প্রমাণ করে যে রসুল্লাহলাম আল্লাহ ফেত প্রেরিত রসুল ছিলেন অনুরূপভাবে আরেকটি উদাহরণ আমরা টানতেছি যেখানে আসছে রস রসুল আসলাম দোয়া করেছেন সাথে সাথে কবুল হয়ে গেছে এরকম একটি প্রমাণ বুখারি তার বর্ণনা করেন বলেন মদিনাবাসী একবার প্রচন্ড দুর্ভিক্ষে পড়ল দুর্ভিক্ষ দিচ্ছিলেন এক লোক দাঁড়িয়ে বল রসুল সবকিছু সন্ধান সম্পদ নষ্ট হয়ে গেল গাছ ছাগল পাগল ছাগল পাগল ছাগল পাগল নষ্ট হয়ে গেল ফাদুল্লাহ ইয়াসকিয়ান আল্লাহর কাছে দোয়া করেন যেন আমাদেরকে বৃষ্টি দেয় ফমাদসুল আল্লাহর কাছে দোয়া করলেন হাত তুলেন হাত ধোয়ালা গাছ ধোয়া করলেন কাল আনাস হাত তুলে ধোয়া করেন আনাস বলেন ওইস্তুদা যা আকাশ করে স্বচ্ছ কাছের মতো পরিষ্কার কোনো সামান্যত সামান্যত মেঘের কোন চিহ্ন সেখানে নাই হাজা ত্রিহন আনসা আচ্ছা হাবান বৃষ্টি আস বাতাস আসলো বাতাস কিছু বৃষ্টি সেখানে জমা করলো সুমায় ইস্তেমা অল্প জমা করতে করতে একবারে পূর্ণ হয়ে গেল আকাশে আকাশে পানির এতে পূর্ণ হয়ে গেল আকাশে বৃষ্টির পানিপূর্ণ হয়ে গেল অর্থাৎ সেখানে ম্যাগ জমা হয়ে গেল এমন এমন কি বৃষ্টি পড়তে আরম্ভ করলো না খুদ উল মা হাতা হাতামাজা আমরা পানির ভিতরে বাসায় আসায় পৌঁছলাম ফলাম নাজির নমতার এমন অবস্থা হলো যে বৃষ্টি হতেই থাকলো বৃষ্টি হতেই থাকলো পরবর্তী জুমা পর্যন্ত বৃষ্টি হলো তখন পরবর্তী জুমাতে রসুল্লাহাম আবার দাঁড়ালেন রসুল্লাহাম খোদ পা দাঁড়ালেন ঐ লোক অথবা অন্য আরেকটি লোক এসে বললেন ইয়া রসুল্লাহ হাদামা তিলবুত আল্লাহ রসুল ঘর তো ভেঙে গেল ঘর বার ভেঙে যাচ্ছে রসুল্লাহাম হাসলেন তারপর আল্লাহ আমাদের আমাদের আশেপাশে দেন আমাদের উপর নয় ফজর তুই সাহেব তাস মদিনাতি কান্না আমি তখন আমি তাকালাম যে মদিনা থেকে বৃষ্টি যেন চারদিকে ঘিরে ফিরে চলে যাচ্ছে এমনভাবে চলে যাচ্ছে যে যেন মাথার চারপাশে যেমন ঘিরে থাকে তেমনি মদিনাকে মাঝখানে রেখেছে ওদের বৃষ্টি সরে গেল এবং বৃষ্টি বন্ধ হয়ে গেল এটা প্রমাণ করে যে রসুল্লাহ কবুল হওয়া যে আল্লাহ তাল্লাহার কাছে রসুল আল্লাহ কাছের মানুষ ছিলেন দুনিয়াতে মহম্মদুরাসুল্লাহাম আখেরাত সবচেয়ে কাছের মানুষ আল্লাহ তাল্লাহ তিনি হচ্ছেন মহম্মদুর রসুল্লাহাম তিনি আল্লাহ রাসু ছিলেন একটি বর্ণা আসছে মুসিম মুসিম বর্ণনা করেন যে আমি জাহর আব্দুল্লাহ জাহেরিন আবদুল্লাহ তিনি বলেন নৌকা নিয়ে সিরো আল্লাহ একটি উঠের মধ্যে ছিলেন মধ্যে চলছিলেন উঁচ চলছিল কোনো ভাবেই উঁটের অপারগতা করছে এমন সময় তিনি চাইলেন উঁটটা ছেড়ে দিয়ে তিনি চলে যাবেন কারণ যাওয়ার কষ্ট হচ্ছে হেঁটে গেলেও ভালো এমন রসুল্লাহ সাল্লাম আসে বললেন যে কি হয়েছে এস ঘটনা বললেন তখন রসুল্লাহ সাল্লাহাম দা আলী রসুল্লাহাম জামের জন্য দোয়া করলেন ও দারাবাহু উঁটটিকে একটি একটি উঁটটিকে একটি বাড়ি দিলেন আঘাত করলেন ইয়েস্লাহ ওটা এত জোরে চলতে লাগলো যে কখনো চলেনি অর্থাৎ রসুল্লাহামের সে আঘাত ছিল ওটার জন্য একটি আশীর্বাদ সে আশীর্বাদ করল এবং এটা প্রমাণ করে তার ইচ্ছা আল্লাহ তাহা সবকিছু করে থাকেন অনুরূপভাবে দশম যে প্রমাণটি আমরা দেখতে দেখাইতে চাই যে প্রমাণ যে চাক্ষুষ প্রমাণ তার সময় তার হাতে ঘটেছিল তা হচ্ছে রসুল্লাহ আসলামের সময় তিনি তার শত্রুদেরকে তিনি শাস্তি দিয়েছিলেন এমনভাবে যে তারা তাদের শাস্তি পরবর্তী জন্য নিদর্শন হিসেবে ছিল কিরকম ইমাম বোখারি তা সানাদে বর্ণনা করেন আনাসার থেকে যে এক লোক নাসরানী ছিল অর্থাৎ খ্রিস্টান ছিল সে ইসলাম গ্রহণ করে সুরা বাকারা এবং আলে এমরান পড়েছে সে পড়ার পরে রসোল্লা সাল্লাইসাল্লাম লিখতে শিখতে যেহেতু জানতো সে বলো তুমি লিখিয়ে নো আমার যা বলে তা লিখো সেই লোকটি লিখত লিখার পরে সে হঠাৎ করে আবার খ্রিস্টান হয়ে গেল ফাঁদা দা নাসরান ইয়ান ফেঁকা তখন সে বলতো মা ইয়াদি মহাম্মদ ই কাতাবাহ আমি যা লিখছি সেটা মহম্মদ আর কিছু জানে না ফকাল উহ ফেললো মাহমুদাহ তারা মনে করলো তারা বলল যে এটা তো নিশ্চয়ই মোহাম্মদ এবং তার সাথীরা করেছে আবার যখন কারণ সে ভেঙে গেছে কাছ থেকে তারা মাটি খুঁজলো মাটি খুঁদে আবার তাকে আবার মাটির ভিতরে राके बेसिप खुल जाते गभर कर ललो खुद सकाल बार देखी बैर दिए बाहर एभव तीन दिन पर मन करल ये मुहम्मद सोल्ला क्या नए তাকে কোন ভাবেই গ্রহণ করতে চাচ্ছে না কারণ সে মহামার উপরেচার করেছে সুতরাং তারা মন বুঝতে পারলো মানুষের কাজ নয় এটা আল্লাহ পক্ষ থেকে এই শাস্তি দেওয়া হচ্ছে তাকে কারণ সে মিথ্যাচার করে মহম্মদ মহম্মদে এবং তার নবকে অস্বীকার করেছে তার রেসারতকে অস্বীকার করেছে সেই জন্য আল্লাহর পক্ষ থেকে নজির দেখিয়ে দেওয়া হয়েছে ইমাম বোখারি হাদৃষ্টি বর্ণনা করেছেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস যে রসুল্লা রিসার্ভকে অস্বীকার করার কারণে এবং শুধু ইমান আনার পর অস্বীকার করার কারণে এই শাস্তিরা তার উপর প্রযোজ্য হয়েছে এবং এই আমরা বলি যে এটা নবুতের একটি প্রমাণ রসুলের সময় নেই তার কর্মকাণ্ডের মাধ্যমে তা সংঘটিত হয়েছে এগুলি সরাসরি প্রত্যক্ষ প্রমাণ যে রসুল্লাহলাম আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসুল ছিলেন আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রিসালতে রসুল্লাহ আল্লাহর নবী রসুল সেটার প্রমাণ হিসেবে আমরা কিছু চাক্ষুষ প্রমাণ দিলাম যে আয়াত আয়াত ফেলিয়া বলা যে কার্যগত কিছু নিদর্শন এখন আমরা আলোচনা করতে চাই মাসালাক্ষুর শাকসি যেটা রসুল রসুলের ব্যক্তিগত জীবন থেকে প্রমাণ করে ব্যক্তিগত জীবনেই প্রমাণ করে যে রসুল্লাহ সাল আলয়ালাম আল্লাহর প্রেরিত নবী ও রাসুল ছিলেন এ অনেকগুলো ধারা আমরা অনেকগুলো অনেকগুলো প্রমাণ আমরা পেশ করতে পারি অনেকগুলো নির্দেশনা আমরা পেশ করতে পারি তার ব্যক্তিগত জীবন থেকে যে এটা কোনো এটা কোন এটা কোনো এয়া নয় এটা কোন মরজিজা হিসাবে আমরা বলছি না বরং বলছি যে তাকে দেখে তার কর্মকাণ্ড দেখে তার সুরত দেখে চরিত্র দেখে তার অবস্থা দেখে তার সত্যতা দেখে তার কথার সত্যতা দেখে তার বিচারের সৌন্দর্য দেখে এটা বলতে বাধ্যই হবে যেকোনো কেউ উচিত কোনো কেউ বাধ্য হবে যে এটা আসলে মহামদালসাল্লাম আর কেউ নন তিনি তো রাসুল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন মানুষ ছিলেন তার মধ্যে আমি আমরা কয়েকটা উদাহরণ হিসাবে কয়েকটা জিনিস উল্লেখ করছি এক নম্বর হচ্ছে রসুল্লাহ সাল্লাহ আসলামের চেহারা যে আলো ছিল এই আলো দেখেই অনেকে বুঝতেন যে আল্লাহ তালার পক্ষ থেকে তিনি প্রেরিত রাসুল ইবনু মাহা তার সনাদে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবিনাল্লাম রাদ আল্লাহ থেকে তিনি বলেন লাদেমা রসুল্লাহ সাল্লাহামদিনা রসুল্লাহলাম যখন তার কাছে। এবং তারা বলতে তার দিকে তাকালাম তুজাহ রসুলাম যখন তার চেহারা দিকে আমি তাকালাম আরেফ তু আন্না ওয়াজা তার চেহারা দিকে তাকিয়ে আমি বুঝতে পারলাম তার চেহারা কোনো মিথ্যাবাদির চেহারা নয় থেকে নূরের চেহারা আলো সে আলো থেকে স্পষ্ট হয়ে যায় একটি মানুষ আব্দুল যেহেতু সেখানে মোহাম্মদ সাল্লাম কিছু গুণাগুণ ছিল এবং সেখানে তার চেহারার আলোর কথাও হয়তো উল্লেখ থাকতে পারে তিনি দেখে বুঝতেছিলেন যে এটা কোন মিথ্যাবাদীর চেহারা তার সিরত সুরত সুরত এবং তার বিভিন্ন আচার আচরণ তার ব্যবহার তার বিচার তার যে সংবাদ সবগুলি প্রমাণ করছে যে মহাম্মদ এই জন্য আব্দুলের চেহারা সম্পর্কে বলছেন যে লাউলাম তাকুন খাবারি যদি রসুলের আর কোন নির্দেশ নাই থাকত তা প্রকাশ্য দর্শনই দেখাই प्रमाण कर सहबी कथाटी से रसुल्लाम के एक देखत तक इन्नावाजिकारेहरा कखो मिथ्या चेहरा सत्यबादी चेहरा प्रमाण द्वित और एक जिनिस রসুল্লা সাল্লাহামের শরীরের মধ্যে ছিল তা হচ্ছে মাহে নবুত যেটাকে বলা হতো সেটা হচ্ছে রসুল্লাহর তাও কিন্তু যা দুই কাদের মাঝখানে ছিল সেটাও প্রমাণ করে যে রসুলের এই তার দাবি সত্য এবং তিনি সত্য নবী এবং ছিলেন এ বিষয়টি আমরা পরবর্তী পর্বে ইশাল আলোচনা করবো ততক্ষণ আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখুন রবীন্দিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ